সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা থেকে ধারাবাহিকভাবে বিষয় ভিত্তিক আলোচনা আমরা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হল মৃত্যুকে স্মরণ করা এবং আশা আকাঙ্ক্ষা কম করা এ বিষয়ে আমরা ইতিমধ্যে কিছু আয়াত আমরা পূর্বের দর্শে শুনেছি তো এ বিষয়ে সুরে মোনাফিকুনে আল্লাহ তালা নয় নম্বর আয়াতে বলেন ইয়া ইহাদ আনু হে ইমানদারগোন্লাহিকুম আমি তোমাদের সন্তানাদি তোমাদের মাল যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয় ওমাইয়া ফাহাল দালিক বা উলাই কাহমুল খাসিরুন যাদেরকে গাফেল করে দিবে তারাই মূলত হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও আনফিকো মিম্মা রজাক না এবং তোমরা খরচ করো ওই রিজিকসমূহ হইতে যা আমি তোমাদেরকে দিয়েছি যে রিজিক আমি তোমাদেরকে দিয়ে থাকি এই রিজিক থেকে তোমরা আল্লাহর আস্তায় দান খেরাত করো মিন কবলি আইত তোমাদের মধ্য থেকে কারো কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের অর্থ থেকে আল্লাহর আস্তায় দান খেরাত করো ফয়াক ও রি লাউলা আঃর তানি ইলা আজালিন করিব মৃত্যু যখন কাছে চলে আসবে তখন কেউ বলবে লাউলা আঃখর তানি ইলা আজালিন করিব আয় আল্লাহ যদি আমাকে কিছুক্ষণের জন্য আমাকে একটু মৃত্যুটা পিছিয়ে দিতেন দিতেন তাহলে আমি সাদগা করতাম এবং বান্দা হয়ে যেতাম আমাকে একটু মৃত্যুটা পিছিয়ে দেন যখন নফসের কাছে জানের কাছে মৃত্যু চলে আসবে তখন ক্ষণিকের জন্য সেটা পিছিয়ে দেওয়া হবে না অল্লাহির তামালুন তোমরা যা আমল করো আল্লাহ সে বিষয়ে অবগত ও কয়লা তাহাল আল্লাহ তালা আরও বলেন যখন তাদের মধ্য থেকে কারো কাছে মৃত্যু যখন চলে আসে কয়লা তখন তারা বলে বা একজন বলে রব্বির জিয়ুন আয় আল্লাহ আপনি আমাকে আবার একটু দুনিয়ায় ফেরত দেন মৃত্যুর পর যখন সে অবস্থা বুঝতে পারে যে অন্যায় করেছি ভুল হয়ে গেছে আমি তো দুনিয়ায় কোনো আমল করতে পারি নাই আর মৃত্যুর পরে ভালো আমল কলে তার কী বদলা আর খারাপ আমলের কী পরিণাম সে সশককে দেখতে পারবে দেখার পরব রব্বির জিয়াউন আয় আল্লাহ আপনি আমাকে দ্বিতীয়বার আবার একটু দুনিয়ায় ফেরত দেন্লি আলিমা তারাক যে আমলগুলো আমি করতে পারি নাই সে সব আমল আমি করে আসবো সেসব আমল আমি করে আসবো বলছেন কাল্লা কখনই নয়ালিমা কে আমি সে আর দুনিয়া আসতে পারবে না ফাইদা নিঙ্গাই ফুদ করা হবে যখন ফাইলা আনসা বাহুম তখন মানুষের মাঝে কোনো আত্মীয়তা বন্ধন থাকবে না এবং কেউ কারোর খবরও নিবে না কেউ কারো বিষয়ে জিজ্ঞাসাও করবে না। ফামান নাহ যে ব্যক্তিদের মিজানের পাল্লা ভারী হবে ফাউলায় কাহমুল হন তারাই হবে সফল অমান খফত মিন হু আর যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবে ফুল্লা দিনা খাসিরু আনফুসাহ তারাই হবে ওই সমস্ত ব্যক্তি যারা নিজের যানকে ক্ষতিগ্রস্ত করেছে যারা নিজের জানকে ক্ষতিগ্রস্ত করেছে ফি জাহান্নামা খালিদুন তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে তারা জাহান নামে থাকবে তাল ফাহুজু নার তাদের চেহারাকে আগুন দগ্ধ করে দিবে তাদের চেহারাকে আগুন পুড়িয়ে ফেলে দিবে ফিহা এবং তারা নিজের জিহবাকে বাহির করে তারা ভয়ে আতঙ্ক হয়ে থাকবে আলম তকুন আয়াতি তুতলা আলিখুম তখন আশ্চর্য হয়ে তারকে জিজ্ঞাসা করা হবে আলম আয়াতি তুতলা আলি তোমাদের কাছে আমার আয়াত পরা হয় নাই আয়াত আসে নেই তুতলা আলি কুম তোমাদের আয়াত পরা হয় নাই ফা তুম বিহা তোকার দেবন কিন্তু তোমরা সেই আয়াতগুলিকে করতে এরপরে লম্বা আয়াত বলছেন কামলা قال الا بستم الا قيل لو ان كنتم تعلمون افحسبتم انما خلقناكم عبثا هذا بحثنا افحسبتم انما خلقناكم عبثا 아니 তোমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য ছাড়াই এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি وقال تعالى الله تعالی বলেছেন সূরা এবং যে হক আল্লাহ তারা নাজেল করেছে সেই হক শ্রবণ করে তাদের অন্তরটি কেঁপে যাবে এই সময় কি এখনো মোমিন্দার আসে নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী মৃত্যু অধ্যায়ী যে আয়াতগুলি ইমাম নবী রাহিমহ নিয়ে যে আয়াতিগুলিতে আল্লাহ তালা মৃত্যু এবং তার পরের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন যে মানুষের কাছে মৃত্যু আসবেই আর মৃত্যু যখন আসবে তখন সে ভালো এবং মন্দ তখন বুঝতে পারবে এবং সে তখন আশা করবে আয় আল্লাহ আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি ভালো আমল করব। এবং যে সম্পদগুলি আমার কাছে ছিল সেগুলি আমি দান খয়াত করব কিন্তু আল্লাহ তালা বলবেন আঃসান ইদা জা আজালুহা মৃত্যুর সময় যখন চলে আসবে তখন ক্ষণিকের জন্য আর কারো সময় পিছিয়ে দেওয়া যাবে না তো যেহেতু কারো জানা নাই যে মৃত্যু কখন আসবে সেহেতু সেই সময় আসার পূর্বেই আমাদের নিজেকে আমলের জন্য অ্যাডভান্স করা দরকার এবং আল্লাহ তালা যদি আমাদের সম্পদ কিছু দিয়ে থাকে তাহলে সেখান থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করার চেষ্টা করতে হবে فقال كُن في الدنيا كأنك غريب او عابر سبيل عبدالله بن عمر رضي الله تعالى تنبولين رسول الله صلى الله عليه وسلم عمار قادة حد دلين كونو يك دين ديه في الدنيا كأنك غريب او عابر سبيل تومي دنياي مسافر ايبان پتیکر متطمئ ہوئے جاو مسافر ايبان پتیک جرخم كونو جائے بسرام ني بسرام ني كسي کون آرام كوري شکن تيك آبار تولي جاي তো দুনিয়াটা তুমি এভাবে তুমি চলাচল করো তিনি তুমি যখন সন্ধ্যা করবে তখন সকালের আর অপেক্ষায় থেকো না ফালাতিল মাসাহ আর যখন সকাল করবে তখন সন্ধ্যার অপেক্ষা করো না মনে করতে হবে হয়তো সকালেই মৃত্যু চলে আসতে পারে হয়তো সন্ধ্যায় মৃত্যু আসতে পারে কাল সকাল পর্যন্ত হয়তো বাঁচবো না সকালে আছি হয়তো এটা মনে করতে হবে সন্ধ্যা পর্যন্ত না তো সময় নিজেকে যেন জন্য প্রস্তুত রাখা এটাই নিয়ম মুসলিম তিনি বলেন রসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিষয়ে যদি ওসিয়ত করতে চাই তাহলে সে যেন দুই রাত্রি অতিবাহিত হওয়ার পূর্বেই সে যেন তার কাছে ওসিয়তটি লিখে রাখে ওসিয়ত বলতে আমি কিছু দিতে চাই কাউকে কিছু বলতে চাই কারো হক আমার উপর আছে তাকে দিতে হবে তার কথা বলতে হবে অথবা আমার যে সম্পদ আছে আমি এখান থেকে কিছু আলাদা রাস্তায় খালেজভাবে দান খরচ করতে চাই তো এ বিষয়ে কোনো মমিন যদি মনে করে যে আমার কাছে কিছু আছে আমি ওসিয়ত করতে চাচ্ছি তাহলে সে ব্যক্তি দুই রাতের বেশি অপেক্ষা না করে যাকে যেটা দেওয়ার বিষয় ওসিয়ত এই ওষিৎটা যেন সে অবশ্যই সেটাকে লেখে রাখে অফি রেবায়তিন মুসলিমিন মুসলিম আরেকটি রয়েতে আছে মা মরাতাম ইয়াইন্দি ও সৈয়ি তো আগের হাতে সে হাতে দুই রাত আছে তো পরের বলছে তিন রাত পর্যন্ত অতিক্রম হওয়ার পূর্বে যেন বলছেন। আমি যখন আমি লেখা আমি সেটা ওষুধ লিখে রাখলাম অর্থাৎ মৃত্যুর জন্য সব সময় তৈর ওয়ান্লা হাদু হাদ আল ইনসান ও হাদ আজালুহু দুটো দাগ দিলেন বলছেন এটা মানুষ আর এটা তার মৃত্যু ফাবাই না হুমা হুয়া মানুষ এভাবে তার জীবন করতেই থাকে ঈদ জাহল খাতুল আকরাব হঠাৎ করে যখন নিকটের দাগটি চলে আসে অর্থাৎ মৃত্যু হঠাৎ করে চলে আসে সেই মানা যায় তো মৃত্যুটা নির্ধারিত সময় আসবে সেই সময়টি নির্ধারিত হয়ে আছে যেটা আমাদের কারোই জানা নেই এই জিনিসটা আল্লাহ আসাল্লাম আগের ও উনি একটি চার গোলাকার একটি দাগ দিয়ে তার মাঝখানে একটি দাগ দিয়ে উনি সুন্দরভাবে নকশা বানিয়ে বুঝে দিয়েছেন যে এটা মানুষের জীবন আর এটা মানুষের আশা জীবন এবং আশা নিয়ে চলতে থাকে এরপরে নিচে কিছু আরও দাগ দিয়েছেন সেগুলি দাগ বলেছেন এগুলো হলো তার বিপদ এবং আপদ বিপদ আসে আপদ আসে এভাবে মানুষের জীবন চলতে থাকে হঠাৎ করে মৃত্যুর সময় আসে সে দুনিয়ার সব কিছু সেরে মৃত্যু সজ্জায় শুয়ে যায় قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا يعني الموت رواه الترمذي وقال حديث حسن ابو هريره الله تعالى عنه تিনি رسول الله صلى الله عليه وسلم বলেছেন اكثروا ذكر هادم اللذات তোমরা স্বাদকে বিলুপ্তকারী জিনিসের আলোচনা করো স্বাদকে ধ্বংসকারী জিনিস নিয়ে তোমরা আলোচনা করো সেটা কি মৃত্যুর জিকির মৃত্যুর সম্পর্কে আমরা আলোচনা করে আসছি এ বিষয়ে বাকি আলোচনা আমরা বিরতির পর আলোচনা ছড়বো এখনই ছোট্ট একটু বিরতি বিরতির পর ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ তার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 প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে and animals? Want to know more? Join us for Stories of the Prophets. <laughs> Nobhi Dev Kahi. Every day, every day, every day, every day, every day, Alhamdulillah, <laughs> wa salatu ala Rasulillah. Shambhantos Ratawad wa Shukmundoli. Our Lord is মৃত্যুর বিষয়ে আলোচনা আমরা ইতিমধ্যে শুনে আসছি বিরতির পূর্বে আবদুল্লাহ বিন অমর আজ আল্লাহ হাদিসটি শুনেছি তিনি বললেন যে কোন ব্যক্তি যদি কোন কিছু অচিহত করতে চায় তাহলে সে আর অপেক্ষা না করে যে কেবল তো এখনও যুবক আছি আরও কতদিন বাঁচবো ষাট বছর বয়স হবে পঁষট্টি বছর বয়স হবে সত্তর বছর বয়স হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা না করে সে সত্যিই যদি মনে করে যে আমার মৃত্যুর সময় আমার জানা নাই যে কোন সময় মৃত্যু আসতে পারে তাহলে সে যেন তার ওসিয়ারটা তার কাছে তো আগের হাতে হাতে সে দুই রাত আছে তো পরের রেবায়তে আছে বলছে তিন রাত পর্যন্ত অতিক্রম হওয়ার পূর্বে যেন সে লিখে রাখে তো আবদুল্লাহ বিন অমর যিনি রাবি তিনি বলছেন আমি যখন রসোল্লা মুখ থেকে এই কথাটি শুনলাম শোনার সাথে সাথে আমি একদিনও দেরি না করে আমার যেটা ওষুধ লেখা আমি সেটা ওষুধ লিখে রাখলাম অর্থাৎ মৃত্যুর জন্য সব সময় তৈরি তিনি বলেন রসুল্লা সাল্লাম উনি দাগ দিলেন দাগ দিলেন ফখল এবং বলেন হাদাল ইনসান ও হাদা আজালুহু দুটো দাগ দিলেন বলছেন এটা মানুষ আর এটা তার মৃত্যু ফাবাই না হুমা হুয়া মানুষ এভাবে তার জীবজাবর করতেই থাকে ঈদ জাল খাতুল আকরাব হঠাৎ করে তখন ওই নিকটের দাগটি চলে আসে অর্থাৎ মৃত্যু হঠাৎ করে চলে আসে সে মারা যায় তো মৃত্যুটা নির্ধারিত সময় আসবে সে সময়টি নির্ধারিত হয়ে আছে যেটা আমাদের কারোই জানা নাই এই জিনিসটা আল্লাহ সাল্লাম আগের হাদিসেও উনি একটি চার গোলাকার একটি দাগ দিয়ে তার মাঝখানে একটি দাগ দিয়ে উনি সুন্দরভাবে নকশা বানিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এটা মানুষের জীবন আর এটা মানুষের আশা জীবন এবং আশা নিয়ে চলতে থাকে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 রসুল্লা সাল্লাম বলেছেন তোমরা সাতকে বিলুপ্তকারী জিনিসের আলোচনা করো সাতকে ধ্বংসকারী জিনিস নিয়ে তোমরা আলোচনা করো সেটা কি মৃত্যু সেটা কি মৃত্যু মৃত্যুর কথা স্মরণ হলে মানুষ দুনিয়ার স্বাদ সব ভুলে যায় দুনিয়ার কথা স্মরণ থাকে না এই জন্য আল্লাহ নবীলাম বলেছেন যেটা আগে আসতেছে যে কবর বলেছেন কারণ কবর স্মরণ হয় এবং তিনি বলেন রসুরুল্লাহ যখন রাত্রি বেলায় রাত্রের এক অংশ যখন চলে যেত রাতকে তিন ভাগ করার পর এক ভাগ যখন রাত অতিক্রম করত তো আল্লাহ রুসালাম দাঁড়াতেন উঠতেন এবং বলতেন ইয়াস উদুকুর হে মানুষ সকল তোমরা আল্লাহর স্মরণ করো আল্লাহর জিকির করো আল্লাহ স্মরণ করো যা আতির রা একটি ফুৎকার হয়ে গেছে রাদিফা দ্বিতীয় ফুৎকারের অপেক্ষায় আছে মৃত্যুর যে কষ্ট আছে সেই কষ্ট নিয়ে মৃত্যু উপস্থিত হয়ে গেছে কলত আমি বললাম ইয়া রসুল আল্লাহ ইমনি উখিরুস সালাত তিনি বললেন হিয় আল্লাহ রসুলাম আমি আপনার প্রতি অনেক বেশি দৌর পাঠ করি ফাকাম আজ আলুলা সালাতি তো আমি কতটুক পরিমাণ দৌরদ পাঠ করব আপনার জন্য ফকাল তিনি বললেন মা সীতা তুমি যত পারো অত বেশি দৌরৎ পাঠ করো কলতু আমি বললাম আর রুব এক চতুর্ংশ চার ভাগের এক ভাগ পরিমাণ কয়লা তিনি বললেন মা শীত তুমি যত পারোল্লা এর চেয়ে যদি বেশিও করতে পারো তাহলে তোমার জন্য মঙ্গল কলতুফ আমি বললাম অর্ধেক পর্যন্ত কয়লা বললেন মা শীত তুমি যদি চাও অর্ধেক পর্যন্ত আর তুমি যদি এর বেশি করতে পারো তাহলে তোমার জন্য মঙ্গল ফুলুসাইন তিনি বললেন দুই তৃতীয়ংশ পর্যন্ত যদি আপনার দরুদ পাঠ করি আপনার উপরে তুমি যদি এটা করতে পারো অর্থাৎ পুরাটা সময় যদি তুমি দরুদে যদি করতে পারো তাহলে এটা তোমার যাবতীয় দুশ্চিন্তা থেকে তোমাকে দূরীভূত করার জন্য যথেষ্ট যাবতীয় দুশ্চিন্তা থেকে তোমাকে দুর্বৃত্ত করার জন্য এই কাজই যথেষ্ট তুমি বেশি বেশি দুরসই পারো এবং তোমার খমার তোমার গুণা ক্ষমার জন্য এই কাজই যথেষ্ট তুমি বেশি বেশি আমার প্রতি কী করো দুরুত বেশ করো ইমাম তিরমিজা হাদিসটি বর্ণনা করেছেন হাসান এবং সাহি বাবু ইস্তেহবাবি জিয়ারতুল কুবুর রিজায়াল অমায় অকুল হুজ পুরুষদের জন্য কবর জিয়ারত করা মোস্তাহাব এবং কবর জেয়ারত করার সময় সে কী বলবে এ বিষয়ে এখনকার অধ্যায় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুরুহা এখন তোমরা জিয়ারত করো নিষেধ কখন করেছিলেন ইসলামের শুরুতে উনি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন সাবেক রামের ইমান যখন মজবুত হয়ে গেছে যখন আর সম্ভাবনা নেই যে এরা আবার কুপুরের দিকে ফিরে যাবে বললেন ফাজুহা তোমরা এখন কবর জারত করতে পারো তো অন্য রেবায়ুজাকুল আখেরা যে ব্যক্তি কবর জিয়ারত করতে চায় সে যেন কবর জয়ারত করে কারণ কবর জিয়ারত করার কারণে আখেরাতের কথা স্মরণ হয় সোমবার তো দর্শক এই জন্য কবর জিয়ারত দরকার আমরা আগে শুনতে পাবো ইনশাল্লাহ যেমন আয়সার্লাহা তিনি বলেন্লাহা বলেন যে যেই দিন আল্লাহ রসুল আমার বাড়িতে যে রাত্রিটি তিনি কাটাতেন তো সেই রাত্রি তিনি রাত্রের শেষ উনি বাকি গারকাত নামক কবরস্থানে তিনি বের হয়ে যাতেন যে কবরস্তানে যে কবর জিয়ারত করতেন এবং কবর জন্য এই দোয়া করতেন তাদের সালাম পেশ করতেন এবং তাদেরকে এটা বলতেন যে ও আতা তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মৃত্যু একদিন আসবে সেটা তোমাদের কাছে এসে গেছে আমরা অবশ্যই অচিরেই ইনশাল্লাহ আমরা তোমাদের সঙ্গে মিলিত হবো আল্লাহ তুমি বাকিদের কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও তিনি বলেন রসূসালাম তাদেরকে শিক্ষা দিতেন যে তোমরা যখন কোন কবরস্থানে যাবা তখন এই দোয়াটি পড়বে যে দোয়াটি আমরা প্রত্যেকেই মুখস্থ দরকার মুসলিমের রেওয়াত সহি এবং বিশুদ্ধ হাদিস দোয়াটি হলে আসসালাম আলাইকুম আহ্লা দিয়ার মিনালা মুসলিমিন যে তোমাদের প্রতি শান্তি এবং রহমত বসিত হোক হে মমিন এবং মুসলিম কবরবাসীরা ইনশা আল্লাহ হবিকুম্লা হেকুন ইনশা আল্লাহ আমরাও অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হবো আস আল্লাহ আফিয়া আমি আল্লাহর কাছ থেকে আমাদের এবং আপনাদের সকলের মুক্তি কামনা করছি সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী পুরুষদের জন্য কবর জার করা যে মোস্তাহাব এবং তার কি নিয়ম এবং সে কবরে যে কি দোয়া পড়বে এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম আল্লাহরবুল আলমিন আমাদের অন্তরে যেন আখেরাতের ফিক্রি যেন আমাদের অন্তরে দান করে দেয় আল্লাহ তালা আমাদেরকে যেন মৃত্যুর সকল যন্ত্রা থেকে আল্লাহ তালা হেফাজত করেন সকল আজাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা সোনান আহ্বান রেখে আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি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 नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোন এবং পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড